TV Bangla সামাইক মুদারাফতু আল্লাহ রব্বি আহমদুলিল্লাহ বি আলমিন ওসালাতামলা সৈদুলমুসালিন আবা মহম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাইন আমাবাদ আমাদের তাসির সুরাই মমিন থেকে যে সুরার আরেকটি অপর নাম সুরায় গাফের এই সুরার আয়াত নম্বর আঠাইশ এই আয়াত থেকে বেশ কয়েকটি আয়াতে পাক ফেরাউনের বংশের একজন মমিন মুসলিম যে ইমান নিয়ে এসেছিল কিন্তু ফেরাউনের জুলম অত্যাচারের ভয়ে তার ইমানকে গোপন রেখেছিল তার কথা উল্লেখ করেছেন সে যখন দেখল যে ফেরাউন মুসাকে হত্যা করতে প্রস্তুত হয়েছে সেই সময় ফেরাউনকে এবং ফেরাউনের দরবারিদেরকে উপদেশ দিয়েছিল আল্লাহ পাক সেই উপদেশগুলি এখানে বর্ণনা করেছেন ওয়াক আল আজুল মিন আলে ফেরাউন ফেরাউনের বংশের একজন মমেন ব্যক্তি একতম ইমানাহ নিজের ইমানকে লুকিয়ে রেখেছিল সে উপদেশ দিতে গিয়ে বলল আতাক্ত রাজন রব্বী আল্লাহ তোমরা কি এমন মানুষকে হত্যা করবে যেই ব্যক্তির অপরাধ শুধু এতটুকু যে বলে যে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ওয়াদজা আকম্বিলবাইয়ে না তেমির রব বেকুম অথচ তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ তিনি নিয়ে এসেছেন ওয়াই জলিহিকা জেবহু যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার মিথ্যার ফল তাকেই ভোগ করতে হবে ওয়াইয়া কো সাদিকান ইউসেকুম বাদুল্লাদকুম আর যদি সত্যবাদী হয় আর এইভাবে তোমরা যদি তাকে অন্যায়ভাবে খুন করো তাহলে যেই প্রতিশ্রুতি তোমাদেরকে দিচ্ছে শাস্তির যে মুসার যদি অবাধ্য হও তাহলে তোমাদের উপর আল্লাপাকের শাস্তি আসবে তার কিছু তো তোমাদের উপর অবশ্যই আসবে নিশ্চয়ই আল্লাহ পাক রাবুল আলমিন যারা সীমালঙ্ঘনকারী আর যারা মিথ্যাচারী তাদেরকে রাস্তা দেখান না আরও উপদেশ দিলেন ওই মমিন ব্যক্তি আমার সম্প্রদায় তোমাদের হাতে জাহের আর্ধ আর পৃথিবীতে শক্তি কিন্তু শুনে রাখো ফামাইয়ান বা আনা যদি আমাদের কাছে পাকের শাস্তি নেমে আসে তাহলে আমাদের কে রক্ষা করবে কে সাহায্য করবে আলা ফিরাউনও কিন্তু ফেরাউন এ উপদেশ কোনো মতে মানতে রাজি হলো না ফেরাউন বললো মা ইল্লা আরা। আমি যা ভালো মনে করছি যা বুঝছি তাই তোমাদেরকে বলছি অহংকারীদের লক্ষণ হচ্ছে এইরকম আমি যেটা বুঝছি যেটা ভালো মনে করছি সেটাই করছি আর সেটাই বলছি তোমাদেরকে এতেই তোমাদের কল্যাণ আছে আমার চেয়ে বেশি তোমরা বোঝো না এই অহংকার প্রদর্শন করেছিল ফেরাউন অমা আহাদিক উমিল্লা সাব রাশাদ আর তোমাদেরকে সঠিক পথ ছাড়া আমি কিছু দেখাই দেখ ফেরাউন এত বড়ো তাগৎসীমালঙ্গনকারী সে বলছে তোমাদেরকে যে পদ দেখাচ্ছি সেটাই ঠিক আমি উপাস্য আমি মহান প্রভু আমি তোমাদের লালন পালন করি আমি তোমাদের জীবিকা দিই আর সুখ এই মেসরে তোমরা হাসিল করেছ আমার পক্ষ থেকে আমি তোমাদের অধিপতি সুতরাং আমার ছাড়ার এলাহ আছে কোথায় ও কাল্লি আলিকাইম আহজাব কিন্তু ওই মমিন ব্যক্তি বলল হে আমার সম্প্রদায় তার নসিহত চালাতেই থাকলো উপদেশ দিতেই থাকলো বলল ইনাহাফ আলিকুম আমি তোমাদের সম্পর্কে ভয় করি মিসলা ইয় আহাব আগের যুগের লোকেদের মতো শাস্তির আগের যুগের লোকেদের ওপর যেমন শাস্তির দিন এসছিল তেমনই তোমাদের সম্পর্কে আমি আশঙ্কা করি মিসলা কমে আদিম আমি বাদহিম যেমনটা ঘটেছিল নু আল ইসলামের জাতি আদ সামুদ সম্প্রদায় এসব জাতির সাথে পল্লাদিন আমিম বাদ আর যারা এদের পরে এসেছে ওই সব জাতির সাথে যা আল্লাহ পাক করেছিলেন তাদের অবাধ্যতার কারণে অমাল্লা হৈরি দুজল এবাদ এবং আল্লাহ পাক বান্দাদের উপরে জুলম করেন না কম ইন আখাফ আলী কয়উমাতানাদ হে আমার জাতি আমি তোমাদের ক্ষেত্রে আশঙ্কা করি ইয়উমত্তানাদ এমন এক দিনের যেই দিন কান্নাকাটি পড়ে যাবে যেদিন দিন আত্মচিৎকার হবে কিন্তু এই কান্নাকাটি আর চিৎকার কোনো কাজে আসবে না যেদিন তোমরা পিট ফিরে পালাতে চেষ্টা করবে যাতে করে আল্লাহ রাজাব থেকে জাহান নাম থেকে রক্ষা পাও মা আল্লাহ মিন আল্লাহ মিন আসেম কিন্তু আল্লাহ থেকে তোমাদের রক্ষাকারী আর কেউ থাকবে না অমাই ইল্লাহ ফামা আল্লাহ মিন হাদ আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ রাস্তা দেখাবার নেই মহান আল্লাহ তারপরে ইউসুফ আলিহালামের কথা বলে উপদেশ দিয়েছেন ওয়ালাক জা আকুম ইউসুফ বিন কাবুল বিলাই আর এর পূর্বে ইউসুফ আলি সালাম সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন মোসা আলি সালামের পূর্বে ফেরাউনের যুগের আগে ইউসুফ আলিহাল্লাম এসেছিলেন হামাজ এল তোমফি শাকি মিম্মা জা আকুম্বেহি তোমাদের কাছে যেই দিন নিয়ে এসেছিল ইউসুফ আলি সালাম সে সম্পর্কে সর্বদাই তোমরা সন্দেহান হয়েছিলে। হাত্তাই জাহা হালাকা এমনকি যখন তিনি ইন্তেকাল করলেন হালাকা মানে ইন্তেকাল করা আমরা যেমন বাংলা ভাষায় উর্দু ভাষায় হালাক হওয়া মানে মনে করি যে এটা হয়তো এক রকমের আজাব শাস্তি এটা আসলে নয় আর এটা হালাকা মানেই মাথা যখন ইউসুফ আলিহালাম ইন্তকাল করলেন মারা গেলেন তখন তোমরা এই নিয়ামতের মর্যাদা বুঝতে পারলে কলতুম তখন তোমরা বলেছিলে ইয়াবা সাল্লাহ মিমবা দি রসুলা এই ইউসুফ আলি ইসালামের পরই আর আল্লাহ কোনো নবী রসুল পাঠাবেন না एत सुंदर मानूसल मर्जदा दिनी मूल्य दीदी क्या केल्लाह मान हुआ मुसरेफु मुरतब ये आल्ला पा पथभ्रष्ट करें सीमा लंघनकारी के और सन्देहान व्यक्ति के जरा आल्ला दिन सन्देह करी आल्ला पकर अति विश्व परकल विश्वासेंदेह करे एल्ला दिनियाला जरा सीमा लंघन करी जारा सन्देहकारी तर आल्ला पाकर विधान सम्पर्के वक्वित्डा कर झगड़ा कर মানতে রাজি হাই দেয় বেগায়ের সুলতানিন অথচ তাদের কাছে কোনো দলিল প্রমাণও নেই যে আল্লাপাক এমন কোনো দিন নাজাল করেছেন যাতে আজ যে কথা নবী পেশ করছে সেটা ভুল প্রমাণিত হয়েছে এমন কিছু নেই এমন কোনো দলিল তাদের কাছে আসেনি আতাহম কাবুরান্লাহ ইন্দাল্লা দিন আমানু আল্লাহ আল্লাপাকের নিকটেও আর যারা বিশ্বাসী মমিন তাদের নিকটেও এই রকম আচরণ বড়োই ঘৃণিত বড়োই অসন্তুষ্টির কারণ আর যে সৈরাচারী জব্বার মানে স্বৈরাচারী ওয়াকালাফের ফের একদিন বললো ইয়াহান হে হামান প্রধানমন্ত্রীকে এ বীল সারহান আমার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করো बड़ो अट्टिका तैरी कर ला अल्लि अब लगुल असबाब जाते एक उपाय पूछतेच्चगते पोछार जो आकाश पर्ज जाते रास्ता पे असबाब असामाव आकाशे जाए अर्थात आकाशें काछाची गए देखो जो मुसार रब कथा आत्ता मुसा अतपर अभी उक्की मेरे देखो मुसार उपास्य के मुसार मबुद के ও আইন নিলে জন্য তবে আমি মনে করি যে মুসা মিথ্যুক আসু আমলে আল্লাফাক এইভাবে হয়েছিল শায়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে তুই করছিস যেটা সেটাই ঠিক তুই যে সিদ্ধান্ত নিছিস সেটাই ঠিক মূষার এইভাবেই বিরোধিতা করতে হবে মূষাকে এইভাবে দমন করতে হবে অশুদ্ আনিসাবিল যার ফলে সঠিক রাস্তা থেকে এসে বাধা প্রাপ্ত হয়েছিল আল্লাহ রাস্তা ধরতে পারিনি অফির আউনা ইল্লাফি তাবাব এবং ফেরাউনের ষড়যন্ত্র সর্বনাশী হয়েছিল ফেরাউন যত ষড়যন্ত্র করেছিল কোনোটাই কাজে আসেনি ওয়কাল আল্লাহ আ ওই মমিন ব্যক্তি বলেছিল ইয় মে হে সম্প্রদায় আর উপদেশ দিয়ে যাচ্ছে ইত্তাবে ওনি আমার কথা শোনো আমার কথা মানো আহ দেবিল আর রশা তোমাদেরকে আমি সঠিক পদ দেখাবো ইয়া কউমবে হে আমার জাতি শুনে রাখো ইন্নামা হাজ মাতা এই পার্থিব জগৎ হচ্ছে অস্থায়ী ভোগের বস্তু মাতা কিছুক্ষণের ভোগের বস্তু মাত্র হয় তুমি ছেড়ে চলে যাবে তোমার ভোগের সামগ্রী আর না হলে তোমাকে ছেড়ে চলে যাবে তোমার হাত ছাড়া হয়ে যাবে ওয়াইনাল আখেরা তা হিয়া দারুল করার আর আখেরাতে হচ্ছে চিরকালীন জগৎ যেখানে তোমরা চিরকাল থাকবে मान आमेला सयादन फलाइजाइल्लासला जै व्यक्ति खराब क्या करुपाते ही बदला देा है पाप कर ले एक्टा कर एकटाई लिखा है अमान आमेला सोले हम जारीरसा और जै व्यक्ति भलो क्ज कर से पुरुष हक अथवा नारी होंग आल्ला पृष्टे पुरुष नारी ईमानल क्षेत्रे मर्यादार क्षेत्र समान যেই ব্যক্তি ভালো আমল করবে সে পুরুষ হোক অথবা নারী হোক অহুয়া মমিন ইমান অবস্থায় শর্ত হচ্ছে যে মমিন হয়ে বিশ্বাসী হয়ে অবিশ্বাসী হয়ে নাই ফাউলায় ক্যাদ জাননা এই ধরনের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে ইউরাকুন আফিহা বেগাইর হিসাব যেখানে তাদেরকে বিনা হিসাবে রিজিক দেওয়া হবে অফুরন্ত রিজিক আল্লাহ ফাকর্ব আলমী দেবেন ওয়া কমে আরও উপদেশ দিল সেই মমিন ব্যক্তি মা আলী আদ ও কুম এলান্নাত অর্থাৎ ও নানি এলান্নার তোমাদেরকে আমি পরিত্রাণের জন্য আহ্বান করছি নাজাতের জন্য ডাক দিচ্ছি অর্থাৎ ও নানি এলান্নার আর আমাকে তোমরা জাহান্নামের দিকে ডাকছো তানি আকর আবি ওসরেকা বেহি মা আলাই সালি বেহি আলম আমাকে এমন কাজের জন্য আহ্বান করছো যে আমি যেন আল্লাহর সাথে কুফুরি করি আল্লাহকে অস্বীকার করি ওসরেকা বেহি তার সাথে শির করি যে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই কোন জ্ঞান ভিত্তিহীন জ্ঞান নেই সঠিক জ্ঞান আল্লা প্রদত্ত এমন কোন জ্ঞান নেই যেই জ্ঞানে যেই বিদ্যায়ে বলা হয়েছে যে আল্লাহ ছাড়াও কেউ উপস্থ আছে মানুষের কাছে যে এছাড়া যে জ্ঞান আছে শির বিদাতে সেগুলি ভ্রান্ত জ্ঞান ওয়ান আদুক মিলাল আজিজুল গফ্ফার আমি তোমাদেরকে এমন সত্তার দিকে আহ্বান করছি যিনি সর্বজয়ী এবং যিনি মহান মার্জনাকারী লা যারা মান্নাম ও নানি এলাই হে লাহু দাওয়াতুন ফিদ দুনিয়াওয়ালা ফিল আখেরা আর এতে কোনো সন্দেহ নেই যে যেইদিকে তোমরা আমাকে আহ্বান করছো সব বাতিল উপাশ্যর দিকে আর মিথ্যে পুজোর দিকে আল্লাহ ছাড়া অন্যের লেইসালাহু দাওয়িদ্দুনিয়াওয়ালা আখেরা না ইহকালে না পরকালে রকম আহ্বান পাওয়ার তারা যোগ্য এই হক তারা ইহ জগতেও রাখে না আর পর জগতেও রাখে ওয়ান্না মারাদ্দা এল আল্লাহ এবং নিঃসন্দেহে আমাদের সকলকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ওয়ান্নাল মুসরফিন আহম নার আর নিশ্চয় সীমালঙ্গনকারী যারা তারাই হচ্ছে জাহান্নামি ফাসা তাজ করু নামা আকুলকুম উপদেশ শেষ করছেন এই মমিন ব্যক্তি বলছেন শীঘ্রই তোমরা আমি যা তোমাদেরকে উপদেশ দিলাম বললাম তা স্মরণ করবে আমার কথা স্মরণ করবে পরে কিন্তু কিন্তু তখন আর সংশোধনের সুযোগ থাকবে না ওফ আমরি এল আল্লাহ एमकी ता के ख कर जख हुमकी दिल तक हमार विषयटी आल्लर सपुर्द करजे के आल्ला उपन्यास्त कर आल्लाबें इन्न अल्लाहबाशिरबाद निश्चय आल्ला पक रबुल आलम तरदा सम्पर्के सबु देखें फवाला फेराउन और फेराउनर दल षडत्र कर सब षड़यंत्रे अनिष्ट थ आल्लाकें रक्षा करल এই মহমিন ব্যক্তিকে রক্ষা করলেন তাকেও তারা হত্যা করতে পারল না ওয়াহা কাবি আল ফিরাও আজাব পক্ষান্তরে ফেরাউনের অনুসারীদেরকে বড়ই খারাপ শাস্তি ঘিরে ফেলল আল্লাপাকের আজাব পানিতে ডুবিয়ে ধ্বংস করলেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি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 আয়াত নম্বর ছয়চল্লিশ এর সাদ করছেন আয়াতটি সম্পর্কে तब श्रीकारगन अलमवारा बयात टी कबर जीवन आजब शस्ति प्रमान असत्पिष्ट के काफे मुशरेक के बेदीन के जख कबर जीवन आजब है ये प्रमाणित है तो हमें सत्कर्मशील जरा ईमानदार तक आल्लापा सुखे रखें तरह के, के जाना न्याय दान करें तरा शांति यमाणित है आल्लापा इरशाद कर फेराओन और फेराओने अनसारी भक्त सम्पर्न्नाद आलिहान আন্নার আলিহা জাহান্নামের ওপর তাদেরকে পেশ করা হচ্ছে মানে জাহান নামে তাদেরকে উপস্থিত করা হচ্ছে জাহান্নামের শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে গদুমা ও আসিয়া সকাল এবং বিকাল ওয়াউমা তাকুমুসাহ এবং যেদিন কেয়ামত টাইম হবে সেই দিনও জাহান নামের আজাব দেওয়া হবে তাহলে বোঝা যাচ্ছে যে আগে ও ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদেরকে জাহান নামে হাজির করা হচ্ছে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে মতের পরে যে বারজা জীবন কেয়ামত পর্যন্ত এতে আজাব শাস্তি কাফের পাপিষ্টকে হয় আর এইরকম মুসলিম সমাজের যারা গুনাগার পাপিষ্ট তাদেরকে হয় এটা এই আয়াদ দ্বারা প্রমাণিত হয় আদ খেলু আলাফিরাউন আসাদ আল আজাব এবং আল্লাপাকের হুক হতে আছে হে ফেরেশ তারা এ ফেরাউন এবং ফেরাউনের ভক্তদেরকে কঠোর শাস্তিতে প্রবিষ্ট করো তাহা জুন আফিন্নার स्मरण करो जो तरा जहाान नामे निक्षिप्त हुए वाकित्डा कर झगड़ा कर भक्तरा नेतर सगड़ा कर नेतारा जवाब दिवक्तुल्लास्तब तक दुरबल भक्तरा बोल अहंकारी के नेता के धर्मियों नेत और पार्थिव नेता हमको जरा विभ्रांत करपे लिप्त करण के ये अहंकारी उद्देश्य ए नेता उद्देश्य दुरबल असहा इन्ना कन्ना लकुम तबा तो तुमसारी छम गो तुम्हारे कथा शुने तो सर्वनाशे फहाल अन तुम मगनुना आन्ना नासिबामार जख यह रकम विभ्रांत आपके जहान नाम आगुने किसुटा अंश शे तुम्हारे शेयर कर किस नहीं कसकार कर एकटू तो सहाज्य करो ने भाग नाओ কালাল্লা জিন আস্তাক তখন অহংকারীরা নেতারা বলবে ইন্না কুল্লুন ফিহা আরে কি বলো আমরাও তো জাহান্নামে আছি আমরা সকলে জাহান্নামে আছি ইন্না আল্লাহ হাকামা হাকাম বাইন আল ইবাদ পাক আল্লাহাক রাব্বুল তার বান্দাদের মাঝে ফায়সলা করে দিয়েছেন চূড়ান্ত ও কালাল্লা জিনা ফিন্নার এলি খাজান জাহান্নম যারা জাহান্নামে জ্বলবে তারা জাহান্নামে রক্ষীদেরকে বলবে ফেরিস্তাদেরকে ওদ ও রব্বাকুম তোমরা একটু তোমাদের রব আল্লাহকে একটু ডাকো তো আল্লাহর কাছে দোয়া করো ইউ আন্না ইউমা মিনাল আজাব একদিনের শাস্তি একটু হালকা করা হোক আল্লাহকে একটু বলো যে জাহান্নামীরা আর বরদাস্ত করতে পারছে না একদিনের একটু আজাব হালকা করা হোক কালু তখন ফেরেস তারা বলবে রক্ষীর আওয়ালাম তকো তা আতিকুম রসল কুমিলা তোমাদের কাছে তোমাদের রসুলরা কি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসেনি তোমরা সঠিক দিন জীবন পন্থা জানতে পারো তালু তারা বলবে বালা অবশ্যই এসেছিল রসুলরা এসেছিলেন তালু তখন ফের তারা বলবে ফাদু তাহলে তোমরাই আল্লাহকে ডাকতে থাক তোমরাই চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকো ইল্লা ফি দলাল কাফেরদের এই ডাক নিষ্ফলই হবে কোনো কাজে আসবে না আল্লাহাক বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ আমার রসুলদের সাহায্য করি আল্লাহ ফাখের ওয়াদা ওয়াল্লা দিন আমানু আর যারা বিশ্বাসী মমিন রসুল নবীদের অনুসারী তাদেরও সাহায্য করি আল্লাহ ওয়াদা করেছে মমিনদের সাথে ফিলহায়াতির দুনিয়া ইহ জগতেও এমন নাই যে আখের এতে শুধু সাহায্য ইহ জগতে সাহায্য করি ওয়াইয়ুল আসাদ আর যেই দিন সাক্ষীরা দণ্ডাইমান হবে আল্লাহর সামনে সাক্ষী দার জন্য দাঁড়াবে বিচার দিবসও আমি তাদের সাহায্য করবো রাসুলদের এবং রাসুলদের যারা অনুসারী মমিন তাদের ইয়ান ফৌজ আলমিন মা আজেরা তহম যেদিন জালেমদের কোনো ওজোর আপত্তি কাজে আসবে না আল্লাহ জানতাম না বুঝতাম না শোনেনি আসলে বেশি সময় পাইনি আমার বয়স ত্রিশ চল্লিশই ছিল মরে গেছিলাম নানান রকমের ওজোর মানুষের চলবে অশিক্ষিত ছিলাম মুরক্ষ ছিলাম আল্লাহ ফাকরুল্লা আলম বলছেন ওয়ালামনা তো আলহামসুউদ্দার আর এই জাহান্নামী জালেমদের জন্য অভিসম্পত রয়েছে আর তাদের জন্য খুব খারাপ বাসস্থান রয়েছে ঘর রয়েছে জাহান্নাম ওলা কদাহিনা মূস আল হুদা আর নিশ্চয়ই আমি মূসা আলি সাল্লামকে হৃদায়ত দিয়েছিলাম অর্থাৎ সত্যের দিশারী কিতাব এবং দিন দান করেছিলাম ও আররাসনা বানী ইসরায়েল আল কিতাব এবং বানী ইসরায়েল আল কিতাব তও রাতের ওয়ারেস বানিয়েছিলাম ستیہ وسطمکا تمارنا کمنا সকাল کا তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তিহি কর সুবহান আল্লাহ ওবাহাম দেহি পাঠ করতে থাকো ইনাল্লাফি আয়তিল্লাহ সুলতান নিশ্চয় যার আল্লাহ পাকের বিধান সম্পর্কে আয়াত সম্পর্কে বিনায় কোনো দলিল প্রমাণে ঝগড়া বিবাদ করতে থাকে তর্ক বিতর্ক করতে থাকে এমন কোনো দলিল ছিল না আর যা তাদের কাছে এসেছে নিশ্চয় যার আল্লাহ পাকে বিধান আবালি সম্পর্কেই না জেনে বা বিনা দলিলে এমন কোনো দলিল নেই যা তাদের কাছে এসছেন না বিনা দলিলে তারা বাক বিতন্ডা করে ঝগড়া করে ইনফি সদুর রহিম ইল্লা কিবরুন তাদের অন্তরে তো অহংকার ভরা আছে এজন্য বিনা ফতুয়াতে ফিরিয়ে দেবে না আরে যদি ফতুয়া না দিতে কী বলবে আরে আমাদের মসজিদ মৌলী সাহেব একটা মশলা জিজ্ঞেস করলাম বলতে পারলো না তো অহংকার ঢুকে আছে না মানহানি যাতে না হয় আর জাতীয় মূর্খ মনে করি যে যে কোনো জায়গায় ফতুয়া পাওয়া যাবে আর তার চিকিৎসার ক্ষেত্রে যেখানে সেখানে চলে যায় ফতুয়া জিজ্ঞাসা মাসলা জিজ্ঞেস করতে তাই না ইমান আর কুফুরি যেখানে ব্যাপার জাহ্নাত জাহান্নামের ব্যাপার কিন্তু শরীরের চিকিৎসার ক্ষেত্রে ও কোয়াক ডাক্তারের কাছে কখনো যাবে না এমনকি এমনি যে সাধারণ যে ডাক্তার এম তার কাছেও যেতে রাজ্যে না স্পেশালিস্টরা যেতে হবে কনসালটেন্টের কাছে যেতে হবে এতগুলি বুঝতে শিখেছে দুনিয়া সম্পর্কে আর ইসলাম সম্পর্কে জানার জন্য যেখানে ইমান নাই কুফুরি হালাল হারাম জাহ্নাত জাহান্নামের বিষয় একটু জন্য জাহান্নামে যেতে হইতে পারে সেখানে ফুটপাতে ফতোয়া নিন আল্লাহাক বলছেন তো অহংকার ঢুকা আছে অহংকারে তারা কখনো পৌঁছিতে পারবে না গৌরব একমাত্র আল্লাহাক রব্বুল্লা আলমের গুন বি করিম সাল্লা হাদিসে রয়েছে হাদিসে আজমাত এজারি বড়ত্ব আর মহত্ব আর গৌরব এগুলি আমার আর চাদর আর লুঙ্গির মতো সুতরাং এটা যদি কোনো মানুষ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায় তাহলে তাকে কঠোর শাস্তি দেব আর কেউ কেউ বলেছেন যে তাদের অন্তরে অহংকার রয়েছে মাহমবে বালগিহ মানে যাতে তারা সফল হতে পারবে না এইরকম অহংকার যদি কারো অন্তরে থাকে সেই জন্য আল্লাহর বিধান সম্পর্কে তর্ক বিতর্কে জড়াই অথচ জ্ঞান নাই দিন ইসলাম সম্পর্কে এতে কখনও সফল হতে পারবে না মাহমবে বা আলি অর্থাৎ এতে তারা সফল কাম হতে পারবে না ফাস্তাজ বিল্লা সুতরা হে নবী আল্লাহর আশ্রয় তুমি গ্রহণ করো ইন্না হু আসামিউল বাসিনিস্চয় আল্লাহ পাক সব কিছু শোনেন আর দেখেন লাখাল কুসামা ও আকবর মিন খাল খিন্নাস আল্লাহাক বলছে আসমান জমিনকে সৃষ্টি করা অবশ্যই মানবজাতিকে সৃষ্টি করার চাইতে কঠিন তোমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ আল্লাহাক যখন আসমান জমিন সৃষ্টি করতে পেরেছেন তো তোমাদের কি আবার পুনরুত্থান করাতে পারবেন না আবার উঠাতে পারবেন না ওয়ালা কিনা আকসার আনা সায় আল আমি অধিকাংশ লোক জানে না অমাউল আমা ও বসির অন্ধ এবং চোখওয়ালা সমান হতে পারে না আমান ওয়ামুস আলিহাত আর যারা ইমানদার সৎকর্মশীল ওয়ালাল মুসি আর খারাপ মানুষ দুই রকম সমান হতে পারে না এক হচ্ছে ইমানদার সৎকর্মশীল আর খারাপ চরিত্রের মানুষ খারাপ আকিদার মানুষ সিরকুফুরি আকিদার মানুষ এবাদত যার সুন্দর নয় আল্লাহর এবাদত বান্দেগি করে না ঘাটতি করে পাকের ফরজ অজিবে দুই দল কখনো সমান হতে পারে না কারিলাম্মা তাতে যাক কারণ তোমরা অল্পই উপদেশ নিয়ে থাকো ইন্না সাল্লা আতিয়াত রাইবা ফিহা নিশ্চয় ক্যামত আসবেই আসবে যাতে কোনো সন্দেহ নেই বলা কিন্নসাল্লা তবে অধিকাংশ লোক বিশ্বাস করে না ক্যামত হয় বিশ্বাসই করে না আর না হইলে জন্মসুতের মুসলিম শুনে মাঝে মধ্যে তখন ক্যামত ক্যামত বলে কিন্তু তাদের কাজ তাদের আমল প্রমাণ করে না যে আখেরাতে বিশ্বাস আছে যেখানে আপনি পরকালের জন্য কিছু করলেনই না কমপক্ষে মিনিমাম তেত্রিশ থেকে চল্লিশটা মার্ক তো পাওয়ার চেষ্টা করতে হবে সবচাইতে একেবারে নিচু মানের ছাত্র হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার যারা ওই পাশ মার্কটা উঠাতে চায় আর একজন মুসলিম পাশ মার্কটা উঠাতে চান না ফরোজ অজেব আদায় করেন না হারাম কাবিরা থেকে বাঁচেন না তাহলে কোথায় পাস কোথায় আখেরাতে ইমান রয়েছে ওয়ালাকিন্ন সারান্না আসাল অধিকাংশ লোক বিশ্বাস করে না আসলে এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতাম maaf করেন সল্লাল্লাহু আলা সেইসলেটি দিয়েছেন আমি এই গ্রেকৃত রাখবো এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাইরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লাহ পাঠিয়েছেন হেদায়তের জন্য যা সব থেকে পবিত্র বই আল্লা কালাম তাছাড়া আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় আনসম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় रास्त उदाहरण शान जेटी बृद्धि पाए प्रत्येक